আল্লাহ সন্তোষের দিকে ধাবমান হতে সাহায্য করবে কিতাবর রাখা এক থেকে বখারি শরীফ থেকে হাদিসগুলো আমি শুনে আসছি আজকে যে হাদিসটি আপনাদের কাছে পেশ করব সেটি বর্ণনা করেছেন আবু হর আনহু তিনি বলেছেন কলার রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম লাউ তা আলামুনা ছোট্ট হাদিস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 যাহার থেকে বাঁচাতে আমাদেরকে সেটা নিজেদেরকে গিয়ে আসতে হবে এই হাজি তিনি সতর্ক করার জন্য বললেন যদি তোমরা জানতে তাহলে হাসতে কম কানতে বেশি আসলে তো আমাদেরকে কানতে হবে বেশি হাসতে হবে কম আল্লাহ তালা নিজেও কোরআনে পাকে বলে কে বলেছেন মোনাফিকরা যখন হাসাহাসি করছিল মোমিন মুসলমানদের নিয়ে মাঝে মধ্যে বিদ্রূপ করত পেছনে দিয়ে তাদেরকে নিয়ে ঠাট্টা মস্কা করতো হাসাহাসি করতো আল্লাহ তালা তাদেরকে লক্ষ্য করে বললেন তাদের মাধ্যমে সবাইকে আল্লাহ লিসন দিচ্ছেন ফাল ইয়াদু কালিলা ইয়াবক আয়াতে তারা হাসুক কম কাঁদুক বেশি করে এমনি আব্বাস আনহুমা এই আয়াতের তাফিরি তিনি বলেছেন কালিল দুনিয়ার সময়টা তো খুবই কম ফাল ইয়াদের হাকুফি হামাশা উ তারা যদি খুব হাসতে চা হাসুক দেখি কতদিন হাসতে পারে দুনিয়াতে বেশি দিন হাসা যাবে না দুনিয়া আবাদান এই দুনিয়ার হাসি শেষ হয়ে যখন তারা কবরের দিকে যাবে পরকালের দিকে রওনা হয়ে যাবে তখন যে তাদের কান্না শুরু হবে সে কান্নার কোনো শেষ আর থাকবে না আজকে যারা বেশি হাসে তারা কালকে কে আমাদের দিন কানতে হবে বেশি আজকে যারা আল্লাহ সামনে কাঁদে বেশি পরকালে আল্লাহ তাদেরকে হয়তো হাসার সুযোগ দেবেন আরেকটি হাজি তিনি নিষেধাজ্ঞা এসেছে ভাই ন্যাক তুমি তো বেশি করে হাসি দেওয়া অন্তরকে মুর্দা করে ফেলে আনাস আনহু একটি সুন্দর হাজি বর্ণনা করলেন নবী করিম সাল্লি সাল্লাম তিনি ওনার এক্সপিরিয়েন্স সাহাবিদিকে শেয়ার করলেন যে আমি একদিন জিব্রাহল আলহ সাল্লা সাল্লামকে বললাম মা হাকু কাত্ত হে জিব্রাহল বলবেন কি আমি যতদিন মিকা ইলকে দেখেছি একদিনও হাসতে দেখি কারণটা কি যেদিন থেকে জাহান নামকে আল্লাহ তৈরি করেছেন জাহান নামকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে মিকাইলের চেহারায় হাসি চলে গেছে ভয় তো মিকাইল আলহি সালামকে আল্লাহ তারা গুণা করার প্রশ্ন আসে না এরপরেও জাহার নাম দেখার কারণে তাদের মধ্যে এত ভয় আর যারা জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে জিন এবং ইনসান যাদেরকে নিজ হাতে নিজ দায়িত্বে ভালো করার এই এফতেলা পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হয়েছে যাদের জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তারা যে হাসে বেশি কাঁদে না অথচ মিকায়েল আলহিসু আসসালাম তিনি হাসতেন না এই কারণে এই ভয়ে যাহান নাম দেখি এত ভয় পেয়েছে মানে হাসি বন্ধ হয়ে গেছে এই যে জানার জাহান নামে যে দৃশ্যগুলো এসেছে আমরা দেখিনি কিন্তু দৃশ্যগুলোর কথা কোরআন এবং হাদিস এসেছে এটাই যথেষ্ট হয়ে যাওয়ার কথা ছিল বেশি কান্নাকাটি করার জন্য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 সনতাও বেশ ভালো মজবুত আছে পরের হাজি সহি মুসলিমে আসছে কানা সাল আলী ওয়াকুল ওয়াল্লা তিনি আল্লাহ কসম করে বলেন যে আল্লাহর হাতে আমার জান রয়েছে তোমরা যদি দেখতে আমি যা দেখেছি তাহলে তোমরা অবশ্যই হাসতে কম কানতে অনেক বেশি কল আরজ করলেন ইয়ারসুল আল্লাহ কি দেখেছেন আপনি কল আর জান্নার যে আমি দেখেছি জান্ন এবং জাহান্নাম আল্লাহ তালা ওনাকে মে নিয়ে গিয়ে দেখিয়ে এনেছেন মাঝে মাঝে স্বপ্নেও বিভিন্ন দৃশ্যে দেখিয়েছেন স্বরে জমিনে মেয়েরাজে দেখিয়েছেন তিনি দেখেছেন দেখার পরে তার যে ফিলিং উপলব্ধি তিনি টাইম টু টাইম উম্মদকে তা এক্সপ্রেস করেছেন বলে গেছেন সতর্ক করে গেছেন আনান নাদিরুলিয়ান ওই ব্যক্তির মতো বলেছেন যে ব্যক্তি নগ্ন হয়ে তার উম্মদকে তার জাতিকে সতর্ক করেছে আমি তোমাদেরকে সতর্ক করার চেষ্টা করছি হুইজা যেরকম আনিন না আর আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি দেখার কারণেই তিনি চিন্তা করতে পারেননি তিনি সহ্য করতে পারেন না এই তার উন্মত এই জাহান্নামে গিয়ে চলবে এই জন্য তিনি এত চেষ্টা করছেন এবং বিভিন্ন তরিকায় আমাদেরকে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন আমাদের মধ্যে চেতনা সৃষ্টি করার জন্য চেষ্টা করছেন মানুষ কেন এই হাসি খুশির দিকে যায় মানুষ কেন সিরিয়াসলি আখেরা চিন্তা করে না মানুষের এই রোগ এর কথা আল্লাহ মানুষের হিসাব দেওয়ার সময় একদম ঘনিয়ে এসেছে অথচ তারা তাদের গাফলাতের মধ্যে মুখ ফিরিয়ে নিয়ে বসে আছে হিসাব দেওয়ার সময় ঘনিয়ে এসেছে কালকে হবে নাকি আল্লাহ হিসাবে অনেক কাছে আর একটা মানুষ যখন তার ইন্তেকাল হয়ে যায় তখন থেকে সে হিসাবে তরিকা লাইনে ঢুকে গেছে অলরেডি তখন থেকে তার হিসাব নিকাশের চিন্তা চলছে আসলে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 এখন তার তবা দরজা বন্ধ হয়ে গেছে এখানে মালামি উশ্বাস চলে এসেছে তার দম টানাটানি চলছে সাকাত্মক চলছে এই সময় যদি সে তবা করতে করতে চায় আর তবা নসিব হবে না তার মানে তার এই দুনিয়ার জিন্দিগির স্বাধীনতার শেষ গন এই জন্য বলা হয় আর কেয়ামত ছোকরা মৌতে একটা লোকের ছোটো খাটো কেয়ামত ওইখান থেকে তার আখেরাতের জার শুরু হয়ে যায় মহুতটা আসলে দুনিয়ার মধ্যে নয় যদিও আমাদের দুনিয়ার সামনে ঘটে কিন্তু এটা এক হিসাবে দুনিয়ার জীবনের পরে আখেরাতের জানি শুরু হয়ে গেছে তো ওই সময় থেকে মানুষ টের পায় মৃত্যুর সময়টা সে কোথায় যাচ্ছে তার ঠিকানা কোনটা হবে তাকে দেখানো হয় তুমি যাচ্ছ চিন্তা করো না যদি জান্নাতি হয় ওই যে জান্নাতের দৃশ্য ফুটে উঠবে ফিরেস তার সুসংবাদ দিবে আদুন কোনো চিন্তা নাই ওই জান্নাতের যাবেন সেই জান্নাতের সুসংবাদ আপনি নেন ওই সুন্দর জান্নাত দেখেন সে জান্নাতের দিকে তাকিয়ে থাকে জান্নাত দেখে আর তার রুখ কবজ হয়ে যায় রুহটা কবজ হইতে ব্যথা লাগে সাকরাতুল কষ্ট হয় কিন্তু জান্নাতের আশায় কষ্টটা হজম করা যায় মনটা ওই দিকে জান্নাতের দিকে চলে যায় কষ্ট লাঘব হয়ে যায় হালকা হয়ে যায় যখন জাহান্নাম দেখানো হয় জাহান্নামের সিন ভেসে উঠে আল্লাহর থেকে বলেন এই কি শুরু তোমার এই কি শাস্তি তোমার শাস্তি কেমন শুরু তোমার কবজা করতে গেট রেডি ফর দ্যাট তখন তার কষ্ট বাড়ে আরো বেড়ে যায় যে আল্লাহ সামনে কি আসছে তো মানুষ যখন মৃত্যুকে এরকম ভুলে যায় এই জন্য তার মধ্যে গাফলতি আসে হাসি খুশি বেশি করতে চায় এই জন্য হাদিসে বলা হয়েছে যে জিনিস দুনিয়ার সমস্ত মজাকে নিঃশ্বাস করে দেবে সেটাকে বেশি করে স্মরণ করো সেটাকে বেশি করে ইয়াদ কর ভুলে যায় না ওটাকে প্রত্যেক দিন মনে কর কিন্তু মানুষ গাফলতিতে থাকে এই অর্থ তাপসির পরে শুনবো আমাদের বিরতি চলে এসেছে বিরতির পরে এই বিষয়ের আলোচনা বহুতে থাকবে আবিল্লাহি তফিকলাম দর্শক মন্ডলী বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম একটি হাদিস যেখানে রসুল্লাহ সাল আলাম এরশাদ করেছেন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 তারা গাফরাতের মধ্যে মুখ ফিরিয়ে নিয়েছে তারা এটা নিয়ে চিন্তা করে না তারা গাফলাতের মধ্যে আছে ফুর্তির মধ্যে আছে হাসির মধ্যে আছে খেলাধুলার মধ্যে আছে ইল্লা আবন তাদের রবের কাছ থেকে যখনই কোনো নতুন একটা কথা তারা শুনে আসে কোরআনের আরেকটি সুরা আসে নতুন আয়াতের খবর আসে অথবা আমাদের জমানে আমরা হাদিস থেকে শুনি যখনই কোনো নসিহা শুনি আবন শোনার পরেও কি করে তারা খেলাধুলা করে শোনার পরেও খেলাধুলা করে সিরিয়াস না মধ্যে ডুবে থাকে লাহিয়াতন কুলু তাদের অন্তরের মধ্যে খেলাধুলা অন্তরের মধ্যে আমোদ ফুর্তি অন্তরের মধ্যে জান্নাত জাহান্নাবের মতন এত বিশাল বিষয় তাদের মাথায় নেই অন্তরে নেই অন্তরের মধ্যে খাহে সাদের আফসানি নিয়ে ঘোরাফেরা করা নার্ফসের চাহিদা পূরণ করার জন্য কল্পনা করে আর পরিকল্পনা করে আর কল্পনা করে আর পরিকল্পনা করে গাফলাতের মধ্যে আছে এবং এই গাফলাতের মধ্যে থাকার কারণ হচ্ছে যে তারা মৌতকে ভুলে যায় মৌতকে যদি স্মরণ করতে পারত তাহলে এই গাফলাত তাদেরকে পেয়ে বসতো না যে আমি যদি আজকেই চলে যাই কালকেই চলে যাই কি হবে কি নিয়ে যাচ্ছি একটু কয়েক সেশন আগে আমরা হাজির শুনেছিলাম আল্লাহর ভয়ে বনি সাহেবের একজন বলল। আমি তো মরে যাচ্ছি তোমরা আমাকে জালিয়ে ভস্য করে সাইগুলো সারা দুনিয়া ছুড়ে দিও যাতে করে আমাকে আল্লা তালা যোগাড় না করতে পারেন আজাব দেওয়ার জন্য আল্লাহর আজাবের ভয় এসে এমন উল্টো পাল্টা করেছে অথচ আল্লাহর ভয় আমাদেরকে পেয়ে বসলো না আমরা গাফলতির মধ্যে হাসা হাসির মধ্যে থাকলাম এইজন্য জন্য বেশি করে মনে করতে হবে আক্তি দেখি হাদে মিল্লার দাঁত যে জিনিস দুনিয়ার সমস্ত মজাকে নিঃশেষ করে দেয় স্বাদকে শেষ করে দেয় সেটাকে বেশি বেশি স্মরণ করো বারে বারে স্মরণ করো মৌতের সময় এসে গেলে সমস্ত দুনিয়ার মজা নষ্ট হয়ে যায় কার মৃত্যু হচ্ছে এই সময় যদি নিয়ে আসে যে বাবা পোলাও কোরমা নিয়ে এসেছি একটু খান না একটু একটু খান মরার আগে বাবার কে খাইতে মনে চাইবে কারা যদি কোন মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছে খুব বিয়ে করতে মনে চেয়েছে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 তিনি কার জন্য কাঁদেন না এখন আর তিনি কাঁদেন কার জন্যে নিজের জন্য কি নিয়ে যাচ্ছি এখনকার আর পেয়েছেন আমি খালি হাতে চলে যাচ্ছি আমার সর্বনাশ ঘটে গেল গোটা জীবনের সুযোগ আল্লাতালা দিয়েছেন আমি হারিয়ে ফেললাম খেলায় খেলায় সুযোগ নষ্ট করেছি তার সামনে জাহার নামের সিন ফুটে উঠেছে সব কিছু নিয়ে তিনি এখন পেরেশান কে আসে কে কাঁদছে ছেলে কাঁদছে না মেয়ে কাঁদছে আহাতারি করছে বুক ফাটা আত্মনাদ করছে এগুলো তার কিছুই আসে যায় না তার ভিতরে শুরু হয়ে গেছে ইয়া নি ইয়াপ হাসার মজা লাগবে না এখান থেকে শুরু হয়ে গেছে এই যে অবস্থা এই জন্যই তিনি বলেছেন যে হাউল সমস্ত মজাকে নিঃশেষ করে দেয় শেষ করে দেয় ওই মৌতকে তোমরা বেশি করে স্মরণ করো তাহলে হাসি ফুর্তি আমোদ ফুর্তি বেহুদা যে সময় নষ্ট এগুলো আর তোমাদেরকে পেয়ে বসবে না তোমরা সিরিয়াস হবে লাদা হেকালা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 বন্ধু বান্ধবের আড্ডা যখন দেয় অনেকক্ষণ পর্যন্ত হাসাহাসি করে কতক্ষণ পর্যন্ত চলে হাসা হাসি এর গল্প কোনো একটা বন্ধুবান্ধব অথবা হালকা কোনো প্রোগ্রামের আয়োজন করা হয়ে গেলে দেখবেন লোকেরা অনেকক্ষণ পর্যন্ত হাসাহাসি করে কি করে এক একজন এক এক গল্প বলে চুটকি বলে যেটা কি আর কি বিভিন্ন রকমের কেসা কাহিনী বলে বিভিন্ন রকমের ঘটনা বলে আর অনেকক্ষণ হাসে আর হাসায় হাসে আর হাসায় অনেক সময় ঘটনা ঘটেনি এটা এটাকে সাজায় খুব করে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 এক একজনের মিথ্যা কাহিনী বলছে মিথ্যা গল্প সাজাচ্ছে আর সবে হা হা হাহা করে হাসছে এবং এই হাসির প্রোগ্রাম অনেকক্ষণ চলে কয়েক ঘন্টা ব্যাপী চলে তো থেকে সরে আসতে হবে ভালো মুমিন যে যে আখ ব্যাপারে সচেতন তাকে আসতে হবে লাদাহাখ তুম কালি ইলা ওলা বাঁকাই তুমি তাহলে তোমরা খুব কমই হাসতে বেশি করে কানতে। ফলেয়াদ হা কু কালি ইলা ওয়ালিয়া কৌ কাছিরা তারা হাসুক কম তারা কাঁদুক বেশি যদি আজকে কম হাসি বেশি কানতে পারি আল্লাহর কাছে তাহলে কালকে আমাদের দিনে আল্লাহতলা আমাদেরকে কান্নার রোল থেকে বাঁচিয়ে দেবেন জাহার্নমের চিৎকার কত চিৎকার করবে তালা সেই চিৎকার থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন আমাদেরকে আমাদেরকে জান্নাতে হাসি খুশির সাথে বসবাস করার জন্য তৌফিক দেবেন আল্লাহ তালা আমাদেরকে এইরকম জিন্দগি যাপন করার জন্য অর্জন করার জন্য তৌফিক দান করবেন আমরা শেষের দিকে চলে এসেছি সেশনটি আমরা যে কোন ব্যক্তির মধ্যে যদি শ্রীক না থাকে তাহলে আল্লাহ সুমাতাল ক্ষমা করবেন সে যদি কোনো গুণা করে থাকে এখন একটা হাদিস আমি পড়েছি সে হাদিস টাউল রসুল্লাম বলছেন যে আমি এমন সম্প্রদায়কে চিনি যারা কাল কেয়ামতের দিনে তিহিমা পাহাড়ের মতো শুভ্র পরিচ্ছন্ন কিনে আল্লাহর কাছে হাজির হবে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 আর যেগুলো আল্লাহ আল্লাহতালার পানিশমেন্টের আহাদিসগুলো বা আয়াতগুলো থাকে সেগুলো শুনে আমরা যেন সতর্ক হয়ে যাই আল্লাহ তালা দুইটা আমাদেরকে দিয়েছেন দুই দিক থেকে আমাদেরকে এগিয়ে নিতে চাচ্ছেন যে আমরা সিরেক করে যদি মারা যায় কোনো উপায় নেই সেরেকের কথা গুরুত্ব বোঝালেন সেরিক না করে মারা গেলে আল্লাহ অনেক কিছু মাফ করে দিবেন। তো মুদ্রা কথা হল যে আল্লাহ তালা মাফ করে দেবেন তও তার সঙ্গে যোগ হয়ে গেলে মাফ পাওয়াটার সম্ভাবনা বেশি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 তো আমি কীভাবে গুণা করি যদি আল্লাহকে ভয় করি এখানে তো তা অভাব হয়ে গেল ব্যাপারটা দেখেছেন কাজেই আমাদেরকে তহিদের ব্যাপারে যেমন সচেতন হওয়া লাগবে তেমনি প্রত্যেকটি আমলের ক্ষেত্রে কবিরা গুনার ক্ষেত্রে সতর্ক থাকা লাগবে প্রত্যেকটি ফরজ ওয়াদিবের ব্যাপারে করার ক্ষেত্রে আমাদেরকে অ্যাটেনশন দিয়ে করে যেতে হবে এইভাবে আমাদের ব্যালান্স একটা আন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে হবে অবিল্লাহী তফিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত